সেই অবশ্যম্ভাবী ঘটনা মাল হাক কেমন সেই অবশ্যম্ভাবী ঘটনা আর আপনি জানেন কি মাল হাক অবসম্ভাবী ঘটনা যে কত ভীষণ সেই খটখটকারী বস্তু কি আমদকে সুতরাং সামুদ সম্প্রদায় ধ্বংস করা হয়েছে আল্লাহ তালা তাদের উপর চাপিয়ে রেখেছিলেন সাবা আলাই আলীন সাত রাত আট দিবস পর্যন্ত অতএব তুমি ওই সম্প্রদায়কে এমন ভূত দেখতে দেখতে পাও লাহ তাদের কাউকে অবশিষ্ট ফেরও করলোলা তার পূরবর্তী লোক মুক্ত এবং কথা মান্য করল না অতএব আল্লাহ তাল্লা তাদেরকে কঠোর পাকরাও করলেন ইন নিশ্চয় আমি লাম্মা তগলমা যেন আমি ওই ব্যাপারে তোমাদের জন্য করি তার কিরতান একটি স্মরণীয় বস্তুয়া আর তাকে স্মরণ রাখে স্মরণকারী কর্ণ ফাইদা ন অনন্তর যখন ফুৎকার দেওয়া হবে উভয়কে একেবারে চুন্ন বিচন্ন করে ফেলা হবে তবে সেই দিন সংঘটিত হবে আল ওয়াকি অবসম্ভাবী ঘটনা এবং আসমান বিদীর্ণ হয়ে যাবে আর তা সেদিন আর আপনার প্রতিপালকের আরশকে বহন করতে থাকবে সেই দিন আটজন ফেরেস্তা রা সেদিন তোমাদেরকে উপস্থিত করা সেই ব্যক্তি বলবে আমার আমল নামা পরে দেখো এমনি গণান্ত আমার বিশ্বাস ছিল যে आमार निकाश आमार फी शंतोष जीवन जापन कर आयाच्च बेहे जार फलूह दानिया झुके थकुआ श्रबु जिम ज्याुमरा कर आशायता আর যার আমল নামা তার বাম হস্তে দেওয়া হবে তখন সে আক্ষেপের সাথে আদারি আর আমি এটাও জানতে না পারতাম ইয়া যে আমার হিসাব নিকাশ কি তাহা হাই যদি কানা তেল মৃত্যুই আমাকে নিঃশেষ করে দিত মা আমার এবং তাকে বেরি লাগিয়ে দাও অতঃপর আল জাহিমা সল্লোহু তাকে নিক্ষেপ করো সিলসিলাত অতঃপর এমন একটি শৃঙ্খলে उत्साह प्रदान करस्त अन्न दाना अतएव तार ভক্ষণ করবে না ইন ফালা ব্যথীত অতএব আমি ওই সমস্ত বস্তু শপথ করতেছি বিমা তো যা তোমরা দেখতে পাচ্ছ দেখতে এই একজন এবং এটা কোনো কবির উক্তি নয়লিল খুব অল্পই ইমান সমগ্র বিশ্বের প্রতিপালকের পক্ষ হতে আলাই আর যদি তিনি আমার উপর আরোপ করতেন বা আদল আকা কোনো মিথ্যা কথা لا أخذنا تب أميد هورتام منهو تار باليمين دان هستو ثم خطعنا أطفل كتفلتام منهو الواطين تار پران شراء فما منكم من أحدين أطفل ما در مدد تكي كيو هتونا عنهو حاجزين اي شاستيو ترق كري وإنهو أرنشان ده اي قرآن لتادكرة للمتقين متقيدين جنو আমি ইন্নাহু এবং এই কোরআন অনুতাপের কারণ আলাল কাফেরদের জন্য ইন্নাহু আর এই কোরআন যথার্থ সুনিশ্চিত বাণী পাঁচাব্য অত পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন বিসমি নামের রব্বিকাল আদিম সুমহান প্রতিপালকের